দর্শক আমরা নিচ্ছি এর বাইরে কোন দায়িত্ব নেই আসলে কি তাই এবং আর প্রশ্ন হলো ইসলামের জন্য লং মার্চ করা যায় আছে না ইসলামের ইতিহাসে লং কোন উদাহরণ আছে কি আচ্ছা ঠিক আছে আমরা দুটো প্রশ্ন নিচ্ছি ইসলাম শুধু প্রচারের জন্য আসলে ইসলাম শুধু প্রচারের জন্য এসছে যদি এটাই প্রচার কি জন্য তাহলে এত যুদ্ধবিগ্রহ কেন হল তাহলে রসুলাম নিজে মদিনা রাষ্ট্র কেন তারপরে অবাক সিদ্দিক তারা সবাই অর্ধ পৃথিবী জুড়ে যায় ইসলামিক রাষ্ট্র তৈরি করে ইসলামের সমস্ত আইন কানুন বিধি বিধান সভ্যতা সংস্কৃতি যা আছে এর যে বিশ্বাস সচেতনা সবকিছু যে প্রতিষ্ঠিত করলেন যদি শুধু প্রচারের উপরেই तेर नम्बर आयति दिन के सकले मिले का कर আহ দলে দলে বিভক্ত হয়ে তোমরা যেও না যাতে করে এই মহান লক্ষ্য থেকে বিচ্ছিত হয়ে যাবা সেরকম করো না সকলে মিলে ওয়ারতাসিমে হাবিল্লাহ জামি তাফারকে সকলে মিলে আঁকড়ে ধরো এবং বিচ্ছিন্ন হয়ে যেও না সূরা আর নুরের 55 নম্বর আয়াতে যেটা আল্লাহ বলেছেন ওয়া আদা আল্লাহু লযিনা আমানু মিনকুম ওয়া আমালুস সালিহাতে লায়াসতাকলিফান্নাহুম ফিল আরদি কামাস্তকলাফালযিনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইয়ুমাক্কিনান্নাহুম দীনাহুম আলযীত্বালাহুম ওয়া লা ইউবদিলান্নাহুম মিন বা'দি খাওফিম আমনা ইয়া'বুদূনানি লা ইউশকুনু যে আল্লাহ ওয়াদা করেছেন যারা ইমানদার তাদেরকে যে জমিনে এদেরকে আল্লাহ ক্ষমতা দেবেন ইসলামকে কায়ম করে একটা ইসলামী সাম্রাজ্য ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার জন্য তাদেরকে অবকাশ দেবেন যেমন মুসলিমদেরকে দিয়েছিলেন। এই ধর্মকে এতটা করবেন যে তারা নির্বিক্ষিত্তে একত্রবাদী হয়ে আল্লাহ আবাদ করতে পারবে কোন ভয় কোন আশঙ্কা কোন দিক থেকে থাকবে না এবং নবীজি বলেছেন পৃথিবীতে ইসলামী রাষ্ট্র তৈরি করে এমন নিরাপত্তার ব্যবস্থা করবেন সনা থেকে হাজারা মত হাজার হাজার কিলোমিটার পর্যন্ত একজন যাত্রী চলে যাবে ইসলামী রাষ্ট্রের এই ছায় এতটা নিরাপত্তায় চলে যাবে যে मानुस प्रचार कर रक्षा कर इसलम के हेफाजत तो करते ही मानुष देखे हेफाजत करते विकते इेफाजत कर दायित्व शुद्ध आल्ला मानुष এটা মারাত্মক একটা বিভ্রান্তি আমরা দেখতে পাচ্ছি একজন তরুণ একজন আহ হুজুরের কাছে গিয়ে বারবার দোয়া চাচ্ছে হুজুর আমার জন্য একটা দোয়া করেন যে আল্লাহ যাতে আমাকে একজন সন্তান দান করেন কারণ সে কোরআনে পড়েছে সুরা সৌরার উনপঞ্চাশ পঞ্চাশ নম্বর আয়াতে ইহা বলে মাইয়া শাহিনা আমার তো সন্তান হচ্ছে না তো একদিন হুজুরের সন্দেহ হলো আচ্ছা তুমি যে বারবার দোয়া ছাড়ছো বিয়ে করেছো না হুজুর আমি তো বিয়ে করিনি হুজুর হাজির বেকুব কথা তুমি বিয়ে না করলে আল্লাহ তোমাকে সন্তান দেবেন কোরআনে যে আল্লাহ বলেছেন সন্তান আমি দিব তার অর্থ কি এই আল্লাহ ইন আল্লাহ মতি আল্লাহ রিজিক দিবেন নিঃসন্দেহে আমরা কেন কষ্ট করছি ব্যবসা বাণিজ্য কেন করছি কৃষিকাজ কেন করছি জেলেরা মাছ ধরতে গিয়ে নিহত কেন হচ্ছি তাহলে তো এখন মাছ আল্লাহ দিবেন এখন সবাই বাড়িতে বসে থাকি আল্লাহ রেজিক দিবেন এর অর্থ এই নয় আসমান থেকে ধান নাজিল হবে চাল নাজিল হবে মাছ আকাশ থেকে পড়তে থাকবে গরুর জবাই হয়ে রান্না হয়ে একেবারে ওখান থেকে পড়তে থাকবে এটা তো নয় তিনি রাজাৎ তিনি রিজিক দেবেন কিন্তু মানুষকে শ্রমিক হিসেবে ব্যবহার করবেন কেউ কৃষক হবে কেউ ব্যবসায়ী হবে কেউ কে আল্লাহ পালন করার জন্য একদল চিঁড়ার মুড়ি বিক্রি করে এটা তো লাগবে একদলকে লাগিয়ে দিয়েছে শুধু কষাই আজীবন বংশের পর বংশ শুধু কষাই হেফাজতের বিষয়টা এখন আসতে পারে ইসলাম আল্লাহ হেফাজত করবেন সেটার জন্য আল্লাহ লক্ষ কোটি শ্রমিক পৃথিবীতে তিনি নিয়োগ বলছেন এই দিন রক্ষার জন্য যুগ যুগান্তরে বহু লোক আলা সৃষ্টি করবেন ইন্দা ইয়াবাসুল হাজ আলা কুল আহ প্রত্যেক একশো বছরের মাথায় আল্লাহ তালা এমন সব পৃথিবীতে সৃষ্টি করবেন যাদেরকে নবায়ন করে দেবেন ইসলামের ইতিহাস লং মার্চ এর কোন ঘটনা কি আছে পুরো ইসলাম তো লং মার্চ দিয়ে ভর্তি যেমন রসুল্লাম যে তবুক যুদ্ধে গিয়েছিলেন নবাম সেই হাজার হাজার কিলোমিটার দূরে মদিনা থেকে রোম পর্যন্ত যাই হোক এটা তো বিশাল এক লং মার্চ যেটা আল্লাহ নিজে মানে কি মানে দীর্ঘযাত্রা দীর্ঘযাত্রা আচ্ছা আল্লাহ বলেছেন মোনাফেকরাউ খান লাউখান আরুক যদি নগদ কিছু পাওয়া যেত संक्षिप्त शर्ट मार्च लंग मार्च ना शर्ट मार्चे तो कष्ट शोका क्योंकि सफर दीघ लंग से मोनाफे दूर जीते लंग मार्च तर तब्ध लंग मार्च तबी देखी क्यों हेटे गए क्यों घोर जी क्यों उठे ग এবং মক্কা বিজয় যেটা মদিনা থেকে প্রায় সাড়ে চারশো কিলোমিটার এটা কি লং মার্চ নয় অবশ্যই এটাও তো লং মার্চ সেখানে গিয়ে মক্কা জয় করে এসেছেন মোতার যুদ্ধ সাহাবিদেরকে পাঠালেন রোমের বিরুদ্ধে যুদ্ধ করতে সেটাও ছিল একটা লং মার্চ তারপর এটা ছাড়াও সাহাবিরা একটা আদিশের জন্য লং মার্চ করেছেন মদিনা থেকে মিশর পর্যন্ত হাজার সরি তিনি থেকে একটা একটা হাদিস নেয়ার জন্য শুধুর মদিনা থেকে মিশর পর্যন্ত তিনি লং মার্চ করেছিলেন অবশ্যই ইসলামকে হেফাজত করার জন্যই আসলে এগুলো কতগুলো বিভ্রান্তি বা তাহারি বিকৃতি সাধন করা নবীজি বলেছেন যে ইয়াহমিল হাজার খালু আমার এই দিন কে গ্রহণ করবে প্রত্যেক প্রজন্মের কাছে এটাকে তারা প্রতিহত করবে তারপর অন্তহাল আলমতীন বাতিলপন্থীরাও একটু ইসলামিস্ট হওয়ার জন্য কিছু কিছু কোরআনের আয়াত নবীর হাদিদি ব্যবহার করা শুরু করবে এটাও সহি উল্লামারা প্রতিহত করবে আর কি অপব্যাখ্যা করছে ইত্যাদি এগুলো শুরু হয়েছে তো এগুলো প্রতিহত করে সঠিক ব্যাখ্যা সঠিক ইসলামকে উপস্থাপনা করা ওলামা কেরামের এর সাথে সম্পর্কিত দুটো প্রশ্ন একটু করতে চাই সংক্ষেপে অনেকের ধারণা পৃথিবীর ইতিহাসে মাং নাকি প্রথম শুরু করেছিলেন তিনি প্রায় হাজার কিলোমিটার লংমার্চ করেছিলেন তা আপনি আজকে যে আলোচনা করলেন তাতে আমরা দেখলাম যে আসলে মাউসেন তো গত শতাব্দীর মানুষ কিন্তু তারও প্রায় চোদ্দশ বছর আগে রাসুল সাল্লা সাল্লাম অনেকগুলো লংমার্চ করেছিলেন মানুষ মানব জাতির মধ্যে হজের ঘোষণা পানি শোনাও কারি জাল তারা পায়ে হেঁটে আসবে তোমার কাছে এবং আসবে আসবে, চড়ে আমি দূর দূর দূরান্তের পথ থেকে তারা আসবে এখানে তো লং মার্চ করে হজে যাওয়ার কথাও বলা হয়েছে এই বাংলাদেশ থেকে তো আগের লোকেরা লং মার্চ করে পায়ে হেঁটে জাহাজে বিভিন্ন ভাবে তারা মক্কা যেত এগুলি কি লং মার্চ এগুলি সবই লং